এই অংশে আলোচিত বিষয়গুলির মধ্যে রয়েছে তবে এতে সীমাবদ্ধ নয় আরপানেট জন পেরি বার্লো এর সাইবার স্পেসের স্বাধীনতার ঘোষণাপত্র ডব্লিউএসআইএস নেটমুণ্ডিয়াল মাল্টিস্টেক হোল্ডার বিবৃতি ইন্টারনেট গভর্নেন্স এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইজিএফ এবং জাতীয় আঞ্চলিক প্রচেষ্টাসমূহ অনুগ্রহ করে এই সংক্ষিপ্তপনের স্লাইডের উপস্থাপনা পর্যালোচনা করুন ইন্টারনেট গভর্নেন্সের অংশীজনদের আরও ভালোভাবে বোঝার জন্য অনেক সময় ইন্টারনেটের ইতিহাস পর্যালোচনা করা উপকারী হতে পারে দুই সালে এনএসএফ নেট ইন্টারনেট দুই এর পঁয়ত্রিশতম বার্ষিকী উদযাপন করা হয় এই বিবর্তনে গুরুত্বপূর্ণ কিছু ব্যক্তিদের সম্পর্কে আপনি এখানে পর্যালোচনা করতে পারেন এনএসএফ এবং ইন্টারনেটের সংক্ষিপ্ত ইতিহাস প্রাথমিক বছর উনিশশো 1994 আজকের ইন্টারনেট যা আমাদের অনেকেই সহযোগ্যভাবে ব্যবহার করে সরকারি অর্থায়নে পরিচালিত বিভিন্ন কম্পিউটার নেটওয়ার্কিং প্রচেষ্টার ফলাফল উনিশশো সালে ইন্টারনেটের পূর্বসুরি হিসেবে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের আরপানেট তৈরি হয় আরপায়ের অর্থায়নে গবেষকরা এমন অনেক প্রোটোকল তৈরি করেন যা এখনও ইন্টারনেট যোগাযোগের জন্য ব্যবহৃত হয় বিভিন্ন সংস্থাও তাদের গবেষকদের মধ্যে যোগাযোগ ও ডেটা শেয়ার করার জন্য নিজস্ব নেটওয়ার্ক তৈরি করে উদাহরণস্বরূপ উনিশশো সালে ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন এনএসএফ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞানীদের জন্য ক্সনেট নামে একটি নেটওয়ার্ক স্থাপনে অনুদান প্রদান করে এনএসএফ নেট এবং এর প্রসার নিসফনেট ১৯৮৬ সালে চালু হয় এবং এটি সুপার কম্পিউটার কেন্দ্রগুলিকে ছাপ্পান্ন হাজার বিট প্রতি সেকেন্ডে সংযুক্ত করে পরবর্তী সময়ে নেটওয়ার্কটি ব্যস্ত হয়ে পড়ে এবং উনিশশো সালে এর সংযোগগুলি এক লাখ হাজার বিট প্রতি সেকেন্ডে উন্নীত করা হয় এনএসএফ এর সমর্থনে বিভিন্ন আঞ্চলিক গবেষণা ও শিক্ষা নেটওয়ার্ক এনএসএফ নেট ব্যাকবনের সাথে যুক্ত হয় যার ফলে ইন্টারনেটের পরিধি সমগ্র যুক্তরাষ্ট্রে প্রসারিত হয় মৌলিক উন্নয়ন ও পরিমতি এনএসএফ নেট এর সৃষ্টি ছিল একটি বুদ্ধিভিত্তিক অগ্রগতি যা প্রথম বৃহৎ পরিসরে ইন্টারনেট প্রযুক্তির বাস্তবায়ন হিসেবে কাজ করেছিল এর মাধ্যমে ইন্টারনেট সম্প্রদায় প্রযুক্তিগত সমস্যাগুলি সমাধানে সক্ষম হয় এবং অপারেশন ব্যবস্থাপনা এবং মান নিশ্চিতকরণের অনেক বাস্তবিক দিক ঠিক করতে থাকে বেসরকারীকরণ উনিশশো তিরিশ ইন্টারনেটের জনপ্রিয়তা ও কার্যকারিতা লক্ষ্য করে বেসরকারি প্রতিষ্ঠানগুলো তাদের নিজস্ব নেটওয়ার্ক তৈরি করতে শুরু করে এনএসএফ উনিশশো সালে একটি নতুন ইন্টারনেট স্থাপত্যের জন্য চুক্তি প্রকাশ করে উনিশশো পঁচানব্বই সালে এনএসএফ তিনটি নেটওয়ার্ক অ্যাক্সেস পয়েন্ট এবং একটি রাউটিং আরবিটার চুক্তির জন্য চুক্তি প্রদান করে এনএসএফ নেট এরপর এনএসএফ এনএসএফ নেট বন্ধ হয়ে যাওয়ার পরেও এনএসএফ বিভিন্ন গবেষণা প্রকল্পে ইন্টারনেট ব্যবহারের উন্নয়নে ভূমিকা রেখে চলেছে এনএসএফ এর প্রোগ্রামগুলি বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানকে ইন্টারনেটের সাথে সংযোগ স্থাপন এবং সংযোগ শক্তিশালী করতে সহায়তা করে এটি আন্তর্জাতিক সংযোগ প্রদান করে যা ইউরোপ মঙ্গোলিয়া আফ্রিকা ল্যাটিন আমেরিকা রাশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সাথে যুক্তরাষ্ট্রের নেটওয়ার্ক অবকাঠামোকে সংযুক্ত করেছে